বুদ্ধ অনেক দিন আগের কথা এক খাবার জমা করার চেষ্টায় ছিল কিন্তু রোজ লক্ষ্য করত যে খাবার উধাও হয়ে যাচ্ছে একদিন সেই ইঁদুরটাকে ধরল যে খাবার চুরি করত এই এই এইদুর আমার খাবার চুরি করছিস খাবার বাঁচাতে পারবে সে তুমি যতই ভিক্ষা করো না কেন এটাই তো নিয়ম আমাদের তুমি অতটুকুই বাঁচাতে পারবে জানো তো গৃহহীন মানুষটা অবাক হলো আর দুঃখও পেলো এরকম ভাগ্য পেলে কেই বা খুশি হয় দিন সে হেঁটে চলল আর সন্ধ্যের সময় এক সম্ভ্রান্ত পরিবারের বাড়িতে এসে পৌঁছল খুব ক্লান্ত আর ঘুমও পেয়েছে তাই ভাবলো রাতটা সেখানেই কাটাবে তাই গিয়ে সেই বাড়ির দরজায় কড়া নাড়ল বাবু অন্ধকার হয়ে এসেছে আর আমিও নতুন তাই বলছিলাম এখানে কি রাস্তা কাটাতে পারি ঠিক আছে ভেতরে এসো ভিখারি ভেতরে ঢুকতেই লোকটি জিজ্ঞেস করলো আচ্ছা বলতো তুমি এত রাতে যাচ্ছিলে এটা কোথায় ওই বুদ্ধকে একটা প্রশ্ন করতে চাই তাই তাকে খুঁজতে বেরিয়েছি সেই কথা শুনে ধনী লোকটির স্ত্রীও সেখানে এসে উপস্থিত হয় আমাদের বুদ্ধকে একটা প্রশ্ন করতে পারবে। ও আচ্ছা। আমি অবশ্যই জিজ্ঞাসা করব। আপনি কি প্রশ্ন করতে চান মা আমাদের একটা মেয়ে আছে ওর বয়স হল ষোলো বছর কিন্তু এখনো কথা বলতে পারে না আমরা জানতে চাই যে ও কি করলে কথা বলবে পরের দিন সকালে তাদের ধন্যবাদ জানিয়ে আর কথা দিয়ে যে সে বুদ্ধকে তাদের মেয়ের কথা জিজ্ঞেস করবে লোকটি বেরিয়ে পড়ল ভালো থাকবেন এগিয়ে চলার পথে লোকটি তার সামনে দেখে পর্বতের সারি যা তাকে পেরোতে হবে ও প্রভু এটা আমি কি করে পেরোব একটা পাহাড়ে ওঠার পর তার অদ্ভুত একজনের সঙ্গে দেখা হয় শুনছেন আমাকে এটা পেরোতে সাহায্য করবেন ওটা শ ভিখারি একটা জিনিসের ওপর লাফিয়ে উঠে ওই অদ্ভুত লোকটার পেছনে বসে তারপর অদ্ভুত লোকটা তাকে নিয়ে একের পর এক পাহাড় পেরিয়ে উড়ে যেতে লাগল উড়ে যেতে যেতে অদ্ভুত লোকটা তাকে জিজ্ঞেস করলো। তুমি যাচ্ছটা কোথায় তুমি কেন এই পর্বতের শাড়ি পেরিয়ে যেতে চাও আমি সঙ্গে দেখা করতে যাচ্ছি আমার শিক্ষা অনুযায়ী আমার স্বর্গে পৌঁছে যাওয়ার কথা একটু বুদ্ধকে জিজ্ঞেস করবে যে কি করলে আমি স্বর্গে যেতে পারবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন এই গভীর খরস্রোতা নদী কি করে পেরোব তবে ভাগ্য ভালো যে একটা বিরাট কচ্ছপ তাকে নদী পার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় নদী পেরোনোর সময় কচ্ছপ তাকে জিজ্ঞেস করল্চই বলছর ধরে ড্রাগেন হবার চেষ্টা করছি আর আমার শিক্ষা অনুযায়ী তো আমার অবশ্যই হয়ে যাওয়া উচিত ছিল তুমি কি জিজ্ঞেস করতে পারবে বুদ্ধকে কি করতে হবে আমায় হওয়ার জন্য ধন্যবাদ কচ্ছপ ভাই আমাকে নদী পার করিয়ে দেবার জন্য আরে ঠিক আছে আর হ্যাঁ আমার প্রশ্নটা ভুলো না কিন্তু না ভুলবো না আমি তোমার কথাও জিজ্ঞেস করব। গৃহহীন ছেলেটি বুদ্ধের খোঁজে এগিয়ে চলল আর অবশেষে সেখানে পৌঁছল যেখানে তিনি থাকেন ভিখারি ছেলেটি মাঠের সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস নিল আর বলল আ শেষ পর্যন্ত আমি মহান বুদ্ধের দেখা পাব ভিতরে যাই তাই সে ভেতরে ঢুকল সে খুবই উৎক্রীম সে তার ও অন্যদের প্রশ্ন জিজ্ঞেস করবে বলে যেইমাত্র ঢুকে বুদ্ধের সামনে নত হলো। আমার শুভেচ্ছা জিজ্ঞেস করতে পারি প্লিজ অবশ্যই পারো। কিন্তু আমি তোমার তিনটে প্রশ্নেরই উত্তর দেব শুধু তিনটে প্রশ্ন ছেলেটি চমকে উঠল কারণ তার কাছে তো চারটি প্রশ্ন আছে কিন্তু আমার চারটে প্রশ্ন তাহলে এখন আমি কি করি তাই সে ভালো করে ভাবল সেই কচ্ছপের কথা ভাবল যে কিনা পাঁচশো বছর ধরে ড্রাগন হতে চাইছে বেচারা কত কষ্টেই না দিন কাটাচ্ছে ওই কচ্ছপটা ওই গভীর নদীটাতে তারপর সেই অদ্ভুত লোকটির কথা ভাবল যে এক হাজার বছর ধরে স্বর্গে যাবার চেষ্টা করছে ও হাজার বছর তো অনেকটা সময় ওর তো এখন স্বর্গে যাওয়া উচিত শেষ পর্যন্ত সেই মেয়েটার কথা মনে পড়ল যাকে বাকি জীবনটা বোবা হয়ে থাকতে হবে ও ওকে সারা জীবন বোবা হয়ে বেঁচে থাকতে হবে কি কষ্টকর। আর তারপর সে নিজের দিকে তাকাল আমি গৃহহীন এক ভিকারী আমি তো ঘরে ফিরে গিয়ে আবার ভিক্ষে করতে পারি আমার অভ্যেস আছে কিছুই বদলাবে না কিন্তু ওদের জন্য সবকিছু বদলে যাবে যদি ওরা ওদের উত্তর পেয়ে যায় তাই যখন সে অন্যদের সমস্যার কথা ভাবলো তখন নিজের সমস্যাকে খুব ছোট মনে হল তার খারাপ লাগলো কচ্ছপের জন্য ওই অদ্ভুত লোকটার জন্য আর সেই বাচ্চা মেয়েটার জন্য তাই ঠিক করলো তাদের তিনটে প্রশ্ন জিজ্ঞেস করবে বুদ্ধ সবকটা প্রশ্নের উত্তর দিলেন গচ্ছপকে তার খোলস ছেড়ে বেরোতে হবে যতক্ষণ না খোলসের আরাম থেকে সে বেরোবে ততক্ষণ কিন্তু সে ড্রাগন হতে পারবে না ও এটাকে ভেবেছিল ওই অদ্ভুত লোকটা সবসময় নিজের জিনিস সঙ্গে নিয়ে ঘরে কখনো নামিয়ে রাখে না আর সেটাই তাকে স্বর্গে যেতে বাধা দিচ্ছে ও আমি ওকে বলে দেব আর সেই বাচ্চা মেয়েটির কি হবে সেই মেয়েটি তখনই কথা বলবে যখন তার মনের মানুষের সে দেখা পাবে ধন্যবাদ হে মহান বুদ্ধদেব বুদ্ধ তার দিকে তাকিয়ে হাসলেন ছেলেটি তাকে অভিবাদন জানিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল রাস্তায় কচ্ছপের সাথে দেখা হলো। তুমি কি প্রশ্ন করেছিলে ও হ্যাঁ তোমাকে শুধু খোলস ছেড়ে বেরোতে হবে তাহলেই তুমি ড্রাগন হতে পারবে তার ভেতরে ছিল গভীর সমুদ্রে পাওয়া বহু মূল্য মুক্তগুলো আমার কৃতজ্ঞতা জানানো এগুলো এখন আর আমার দরকার নেই কারণ আমি এখন জাগান অনেক ধন্যবাদ তুমি ভালো টেকো আর সে উড়ে চলে গেল উপরে সেই অদ্ভুত লোকটার সঙ্গে তার দেখা বুদ্ধ আমাকে তাই বললেন সেই অদ্ভুত লোকটা নিজের সেই জিনিসটা ছেলেটাকে দিয়ে ধন্যবাদ জানিয়ে স্বর্গের দিকে পাড়ি দিলো দেখো বন্ধু ভিকারি ছেলেটার কাছে এখন কচ্ছপের সম্পদ আর অদ্ভুত লোকটার ক্ষমতা রয়েছে এবার সে সেই পরিবারের সঙ্গে দেখা করতে গেল যারা তাকে আশ্রয় দিয়েছিল তাকে ফিরে আসতে দেখে উত্তর পাওয়ার আশায় তারা খুশি হল মহান বলেছেন আপনাদের মেয়ে ওর মনের মানুষের দেখা পেলেই ও অবশ্যই কথা বলতে পারবে আর তখনই মেয়েটি নিচে নেমে এল আর কথা বলা শুরু করলো। হে গত সপ্তাহে তুমি এখানে এসেছিলে না তাইতো মেটি আর তার বাবা মা অবাক হয়ে গেল তারা সেই ছেলেটিকে দেখল সেই ছিল মেটির মনের মানুষ তাদের বিয়ে হয়ে গেল আর তারা সুখে শান্তিতে সংসার করতে লাগল তাই মনে রেখো বন্ধুরা জগতে তুমি যত ভালো কাজ করবে তার প্রতিদানও তত ভালো পাবে